ও ই তুল আলঈ তু জনৌ আল বিগত করুন আলহামদুল্লা রবিলমিন বাউন্ন পর্যন্ত যেখানে সুরাত ইনশাল শেষ হয়ে যাবে আমরা গত সপ্তাহে শুনেছিলাম ইব্রাহিম আলাহালাম আল্লাহ তালা অনেক সুক্রিয়া আদায় করেছেন যে আল্লাহ তালাকে ইসমাইল এবং সন্তান দান করেছেন এবং তিনি দোয়া করেছেন আল্লাহ তালা কাছে যে আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি ভবিষ্যৎ আল্লাহ যারা নামাজ কায়ম করে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তিনি আল্লাহ কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন সর্বশেষে তিনি সেই দোয়া উল্লেখ করেছিলেন আল্লাহ আমাকে মাফ করে দিন আমার পিতা মাতাকে মাফ করে দিন মোমিন মুসলমানদের বংশধর কিন্তু তারা দিনে দুশ্মনী করছে এত কিছু শুনানোর পরেও তাদের অনেকেরই সম্বিত ফিরে আসেনি তারা দুঃশনি অব্যাহত রেখেছে রসুল সাল্লাম কষ্ট হচ্ছে দাওয়াতি কাজ করতে আল্লাহ তালা অনেক সান্ত্বনা দিচ্ছেন এবং শুধু ওনার জন্য নয় পরবর্তী পর্যায় উম্মত এই পরিস্থিতি বহু জায়গায় ফেস করবে তাদের জন্য আল্লাহ তালা সান্ত্বনার কথা রেখেছেন তাদেরকে আল্লাহ তালা নসীহা করেছেন তাদের কি করণীয় আছে এইরকম পরিস্থিতি হবে পৃথিবীর মধ্যে আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে তো দুঃস্মের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হে নবী আপনি কখনো যেন মনে না করেন যে আল্লাহ খবর নাই আল্লাহ তালা তাদের ব্যাপারে গাফিল হয়ে আসেন গাফিল কথাটা তো নেগেটিভ আরে তুমি এত গাফেল হয়ে গেলে কেমনে তো আল্লাহ তালা বলছেন যে আপনার আল্লাহকে এত গাফিল মনে করেন না তো আল্লাহর জন্য গাফিল কথাটা আপনাদের কাছে শুনতে খারাপ লাগে তো গাফেল শব্দের অর্থটা আসলে কি মানে যার খবর নাই কি হচ্ছে না হচ্ছে খবর নাই এই ধরনের আমরা গাফেল বলি তো আচ্ছা জানাও নাই হয়তোবা বা কোথায় কি ঘটছে না জানলে তো আমি বেখবর আছি তো এই যে বেখবর থাকা যে জানে না দেখে না কি হচ্ছে খবর নাই এরকম লোকেও গাফেল বলা হয় আর নামাজ না পড়ে শুয়ে আছে গাফেল হয়ে গেছে এ নেগেটিভ সেন্স আমরা বলি কিন্তু আল্লাহ নয় তিনি আল্লাহ তালা নবী করিম সালাম এবং হচ্ছে আর আল্লাহ এগুলো কিছু খেয়াল করছেন না সব জালিমদের বাড়াবাড়ি কেমন হয় দুই রকম জলুম একটা আল্লাহর সানে বাড়াবাড়ি করে আর বান্দার সানে বাড়াবাড়ি করে আল্লাহ আল্লাহর প্রতি জুলুম করে আল্লাহ দিনের প্রতি জুলুম করে আসলে আল্লাহ তো কোনদিন মজলুম নন কিন্তু মানুষ আল্লাহর সানে যে অন্যায় কাজকর্ম করে এই করতে গিয়ে সে নিজে জালিম হয়ে যায় আল্লাহর এবাদত করে না আল্লাহর প্রতি ইমান আনে না শুধু তাই নয় আল্লাহর দিনের দুশ্মনী করে কোথায় দিন আছে সেটাকে কিভাবে ডুবে দেবে এই সারা দুনিয়ায় তো দেখা যাচ্ছে মানে আল্লাহর দুশ্মনি চলছে মনে হয় যেন মুসলিম দেশে অমুসলিম দেশে তো অমুসলিম দেশে দুশ্মনী হইলে তো বোঝা গেল যে কেন তারা করে কিন্তু মুসলিম দেশে কেন দুশ্মনী হয় যারা এই দিনের দুশ্মনী করে মুসলিম দেশে তারাও নিজেদেরকে কি মনে করে মুসলিম মনে করে এ কেমন কথা তুমি যদি মুসলিম হও তো আল্লাহর দিনের কাজ বাড়লে তোমার কষ্ট হয় কেন তাহলে তুমি নিশ্চয়ই আল্লাহর দুশ্মন মক্কার কাফের গঞ্জ এভাবে দুশ্মনী করেছে নভি করিম সালামদিন ইসলামকে তারা বরদাস্ত করতে পারেনি আজকের জমানায় আমরা দেখি শুধু দিনের কারণে চায়নার চীনের মুসলিম উইগুর মুসলিমদেরকে কত লক্ষ মুসলিমকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে আনি ঢুকিয়েছে তারা যেন কোরআনকে ভুলে যায় ইসলামকে ভুলে যায় এবং তাদের বাড়িতে বাড়িতে কোন জায়গায় কোরআন পাওয়া গেলে তাদেরকে অ্যারেস্ট করা হয় মাটির নিচে কোরআন লুকিয়ে রেখেছে লুকাই লুকে মাঝে চুরি করে পড়ে এইটা ধরা পড়ে গেছে তারপরে রেহাই নাই এত এই দুশনী গুলো হয় এগুলোকে আল্লাহ তারা দেখেন না অবশ্যই দেখেন তিনি সব কিছু ইন্নাহু আল্লাহ ইর রাকিব তিনি সব কিছুর উপরে পর্যবেক্ষণ করেন এইভাবে দেখছেন কোন জিনিস তার দৃষ্টির বাইরে নেই তো তাহলে দেখলে আল্লাহ তারা অ্যাকশন নেন না কেন শাস্তি দেন না কেন এটা তো আমাদের মনে পশ্চিম খালি ঘুর ঘুর করে এত দেরি করেন কেন আল্লাহ বলছেন অনেক সময় আল্লাহ তালা জালিমকে অবকাশ দেন তার মৃত্যু পর্যন্ত এর আগ পর্যন্ত আল্লাহ তাকে ধরেন না কিন্তু মৃত্যুর সময় আল্লাহ ধরে ফেলেন তখন থেকেই আল্লাহ পাকড়ার মধ্যে চলে আসে এবং সেদিন আখেরাতে তার যে কি অবস্থা হবে হে নবী শুনেন আল্লাহ তাদেরকে অবকার দিচ্ছেন ওই দিন আল্লাহ তাদেরকে পাকড়া করে ধরবেন দেখেন আল্লাহ তালা সুযোগ দিয়ে যে তারা ইসলাহ করে কিনা তওবা করে কিনা আল্লাহর দিনের দিকে আসে কিনা আল্লাহ সময় দিচ্ছেন ঢিলা করে দিচ্ছেন ওই দিন আল্লাহ যদি তারা এভাবে হৃদায় না আসে তবা না করে আসে তাহলে ধরে ফেলবেন ওই দিন যেদিন যেদিন চোখগুলো একদম এরকম করে খোলা হয়ে থাকবে চোখগুলো আর পাতা নড়াবে না চোখের পাতা নড়বে না যেদিন সেদিনের জন্য আল্লাহ তাদেরকে দিল্লে করে দিচ্ছেন চোখের পাতা নড়ে না কোন সময় প্রচন্ড বিপদের দিকে ধায় আসছে আমার দিকে কিছু এরকম করে মানুষ তাকিয়ে থাকে চোখ দুটো পাতা কি বন্ধ হয় বন্ধ হয় না এরকম করে মানুষ যখন প্রচন্ড কিছু ফেস করে তখন তার চোখটা এরকম করে থাকে চোখ না ভয়ের কারণে চোখ উল্টে গেছে অনেক সময় দেখি আমরা কোনো সময় হয় চোখ উল্টে যায় এরকম হয় না এই চোখ উল্টে যাওয়ার অত অবস্থা হবে যে কি ভয়ানক পরিস্থিতি তার সামনে আসছে দুনিয়ার এত মজা তার লাগছে হাই হাই। দুনিয়া তার হাতের মুঠোয় এসে গেছে সর্বে সর্বা তার হুকুমে সবকিছু মানে হয়ে যায় তার ইশারায় কারো জীবন থাকতে পারে কার জীবন চলেও যায় এত পাওয়ার তার হাতে আছে কিন্তু এই লোকের কি অবস্থা হবে কি আমতের দিন এই ভয়ানক বিপদ দেখেই সে যে কি বিপদে আছে তার চোখ দুটো বন্ধ করতে পারবে না আর বলছেন আল্লাহ তারা সেই ভয়ানক দৃশ্যের কথা ময়দানে হাসনে মুহত্র তারা খুব মৎস্র ইন খুব দ্রুত তাদেরকে কি তাড়াহুড়া করতে দেখা যাবে যে কিভাবে বাঁচতে পারি বিপদ থেকে কি করবে না করবে যখন মানুষের ভিতরে প্রচন্ড বিপদ আসে তখন সে চিন্তা করে কুইক কোন ডিসিশন নিতে যে কোন দিকে দৌড় দেবে কি করবে না করবে তাই না সে আসতে ধীরে চিন্তা করে নাকি বসে বসে কোথায় পালাবে কি করবে কোনহুড়া করে কোন দিকে তো আবার রাস্তা খুঁজে পাবে পালানোর কোন পথ আছে আল্লাহ কি যে কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের রহম করুন মনে আইন হুকুম তো দিক থেকে আসে আল্লাহ পাওয়ার কোন ব্যবস্থা আছে মাঝে মাঝে উপরের দিকে তাকাবে জমিনের দিকে তাকাবে না আর তাদের এই যে দৃষ্টি এই দৃষ্টিটা আর নিচে নামবে না নিজের দিকে তাকাবে না ওই দৃষ্টি আছে এই দৃষ্টিকে ফ্যাল ফেল করে তাকিয়ে আছে বলে বাংলায় ফ্যাল ফেল করে তাকিয়ে আছে কি আসছে আমার সামনে আমি কি করব আজকে কোনো দিশা খুঁজে পাচ্ছি না এরকম কঠিন এক পরিস্থিতি তার সামনে আসছে এ হল চোখের অবস্থা চোখগুলোর গুলোর বর্ণনা আল্লাহ তারা দিলেন কি ভয়ানক পরিস্থিতিতে মানুষের চোখগুলো কেমন করে আর তাদের দিলের খবর কি হবে কি অবস্থা হবে হাওয়া তাদের অন্তরটা হয়ে যাবে শূন্য শুধু বাতাস না মানুষের বলে যে আমার দিলটা একদম খালি হয়ে গেছে বুক ধরফ করছে আমার অন্তর এক মহা শূন্যতা বিরাজ করছে বলেন না মানুষ এটা এই শূন্যতা পূরণের কোন ব্যবস্থা নাই আফ ইদা তুহম হাওয়া তাদের অন্তর হয়ে যাবে শূন্য এক মহাশূন্য সেখানে বিরাজমান থাকবে তারা তারা যে কি কি করবে থাকবে কোন গতি খুঁজে পাবে না গতি খুঁজে পাবে না এত বিপদে তারা পড়বে কাজেই আমরা আল্লাহর প্রতি যেন আল্লাহ দিনের প্রতি কোনো জুলুম যেন না করি আর মানুষের প্রতি মানুষ যেন কোন জুলুম না করে এই জনের মধ্যে আছে জুলুম করলেও বান্দার প্রতি জুলুম করলে খবরদার জুল থেকে সাবধান এই জন্য খবরদার জুলুম থেকে সাবধান আফজুল জুলুমা তুই অমন কেয়া মা কেমত দিন এই জুলুম তোমার জন্য অন্ধকার নিয়ে আসবে অন্ধকারে পরে অন্ধকার মানুষকে সাবধান করেন তাদেরকে সাংঘাতিক ভয়ানক খবর শুনান যেদিন আজাব তাদের প্রতি চলে আসবে কারো কারো মৃত্যুর সময় আজাব শুরু হয়ে যাবে সাকাত জালিমদের জন্য কাফেরদের জন্য বেঈমানদের জন্য এবং তারা অনেক গুণাগার তাদের জন্য আবার শাশুড়ের ময়দানে আবার কবরে যখন তখনও তাদের জন্য দুঃসংবাদ আছে আবার যখন পুনরুত্থান করা হবে হাসরের ময়দানে সেদিনেও দুঃসংবাদ আছে সাবধান করেন যেদিন তাদের প্রতি আজাব চলে আসবে বিশেষ করে হাসের ময়দানে যখন তাদেরকে পাকড়াও করা হবে হিসাবের জন্য তখন যারা জুলুম করেছে তাই আল্লাহর প্রতি জুলুম করুক আর বান্দার প্রতি জুলুম করুক এই জালিমগান বলবে যে হে রব আমাদের হে আমাদের প্রভু আমাদেরকে একটুখানি সময় দিন এটা মৃত্যুর সময় বলবে হে ইমানদার ইমানদার গণ তোমরা কি করো বেশি করে দান খারাত করো আল্লাহকে ভয় করো। তোমাদের মৌত আসার আগে যখন মৌত তোমরা দেখবে তখন আমাকে একটু ঢিলা করে দিতেন যদি নির্দিষ্ট হায়াত একটু চাই খালি তো একটু হায়াত আপনি দিলে এই মুহূর্তে ছেড়ে দিলে আমাকে মৌতটা এখন কার্যকরী না করে একটু ঢিলে করলে একটু সময় দিলে আমাকে আমি কি করবো আশ আমি বেশি করে সদকা করে আনবো কেন এত টাকা পয়সা জমা করে রেখে এসেছি এতগুলো বাড়ি করেছি এত প্লট কিনেছি এত ফ্ল্যাট কিনেছি এতগুলো বিজনেস পরে বিজনেস বিশাল নেটওয়ার্ক শুরু করে দিয়েছি এগুলো সব বেকার হয়ে যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি এগুলো আমার কোনো কাজে লাগবে না আমি কিছু ওখান থেকে এনে জল কিছু আল্লাহ দান খরাত করে দেয় এই দরখাস্ত দিবে ওয়াহুম দুই নম্বর দরখাস্ত যে একটু নেকর্ম করে আসি আমি একেবারেই ঠকে গেছি আমি দুনিয়া ধোকায় পড়ে গিয়েছি এরকম আফসুস আমরা কে কে করবো না আল্লাহ ভালো জানেন আমাদের নিজেদের কথা চিন্তা করি যে কি পরিমান হায়াতকে কাজে লাগিয়েছি নেক কামল নিয়ে যে ওই দিন আমার আফসুস করা লাগবে না আল্লাহ আমাদেরকে তো এই মৃত্যুর সময় এটা আহ আবার এর সময় হাসরের ময়দানে একই অবস্থা হবে সে যখন তাদেরকে দাহানামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে অন্য আয়াতে এসেছে হয়েছে হায় হাই তার আফসুস করে বলবে হাই আমাদের আফসুস আমাদের যদি একটুখানি আবার দুনিয়াতে ফেরত দেওয়া হতো পাঠানো হতো তাহলে আমরা কোনো দিন আর দিনকে মানতে অস্বীকার করতাম না আল্লাহ রবকে আল্লাহর আয়াতগুলোকে মানতে আমরা আর কেউ ইত্যস্ততা করতাম না এই এই আয়াতে এখন বলছে তারা করি হে আমাদের প্রভু আমাদেরকে একটুখানি দিয়ে দিন পিছিয়ে দিন পাঠিয়ে দিন একটু অল্প সময়ের জন্য দুনিয়াতে আবার পাঠিয়ে দিন আপনার নবীকে আবার পাঠান আমাদেরকে আবার দাওয়া দিতে বলেন নজিব দাওয়াত আপনার দাওয়াত আসলেই আমরা আর একটুও দেরি করব না একদম সঙ্গে সঙ্গে কবল করে ফেলবো আল্লাহ কি যে দরখাস্ত দেওয়া শুরু করে দেবে। নবী দেবেসুলের একদম হুবহু অনুসরণ করব সব কথা মানব আর কোন রকমের আপত্তি আমাদের পক্ষ থেকে থাকবে না আল্লাহ একটু পাঠান না আমাদেরকে তখন আল্লাহ তারা কি বলবেন আমাদেরকে এই অবস্থা থেকে আর কোনদিন নড়তে হবে না আমরা যে মহাসুখের শান্তিতে আসি এভাবেই থাকবো তোমাদের কে আবার মৃত্যুর পরে হিসাব যাওয়ার জন্য নিয়ে আসা হবে না এই সমস্ত কথা বিশ্বাস করো না তোমরা কে আবার আমাদেরকে চিন্তা করবে আমাদের আমরা মরে গেলে মাটি আমাদের লাশকে খেয়ে ফেলবে শুধু গোস্ত খাবে না মাটি হাড্ডিও খেয়ে ফেলবে হাড্ডিগুলো পাউডার হয়ে যাবে আমাদেরকে আবার কে উঠাবে তোমরা কসম করে বলে নো আমাদের কোনো আখেরাত বলতে কিছু নেই এইরকম করে তোমরা বলেছিলে তোমাদের ক্ষমতা কখনো শেষ হবে না সব তোমাদের হাতে এসে গেছে এইরকম মনে করেছিল। আর তোমরা বসবাস করেছিলে ওই সমস্ত ঘরে যারা তোমাদের আগেই বসবাস করেছিল এই পৃথিবীর মধ্যে আমরা ওয়ারিশ হয়েছি আমাদের পূর্ববর্তী বংশধরদের তারা তার পূর্ববর্তী বংশধরদের যারা অনেকেই ওই সমস্ত ঘরে ছিল যে সমস্ত বাড়িঘরে বা তাদের জায়গা জমিতে আমরা এখন এসে গেছি তারা এখানে বসবাস করে চলে গেছে আল্লাহর সঙ্গে তাদের কোন সম্পর্ক রাখার চেষ্টা করেনি এর আগে যারা তারা যে এই সমস্ত বিশাল বিশাল শহর নগর বন্ধ তাদের সভ্যতা তাদের দালান কোঠা রাজপ্রাসাদ রেখে চলে গেছে পরবর্তী পর্যায়ে অনেক লোকেরা সেই সমস্ত জায়গায় এখন বসবাস করে তো এই যে তোমরা বসবাস করে দেখলে আগের লোকগুলো গেলেও কই তাদের কি হালত আছে তারা কোন অবস্থা আখেরা তা সঙ্গে মিট করবে এগুলো দেখার পরেও তোমাদের যখন কোন সংশোধন করার চিন্তা হয়নি তাদের পরে এসে তোমরাও লাইনেই আল্লাহ শুরু করে তোমরা গিয়েছি না বিহিম তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আমি তাদের সঙ্গে কি আচরণ করেছি কেমন কেমন শাস্তি দিয়েছি ফের আউনের শাস্তির কথা কি পৃথিবীর মানুষ জানে না অবশ্যই জানে এই সমস্ত শহর নগরগুলো যেগুলো ভূমিকম্পে নগরী ইতালিতে ধ্বংস হয়ে গেল কত মানুষ নিয়ে বিরাট সভ্যতা আবিষ্কার হয়েছে মাটির চাপা পড়ে গেছে এই মানুষ গিয়েছে কোথায়। দেখলো না এগুলো আল্লাহর আজাব কিভাবে শেষ করে দেয় ভূমিকম্প আসলে সাইক্লোন ইন্দোনেশিয়া যে সুনামি আসলো রিসেন্টলি বেশ লোক মারা গেছে কিন্তু প্রচুর লোক মারা গিয়েছে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম সুফান আল্লাহ যখন প্রচন্ড জোরে সুনামি আসছে তখন লোকেরা বাড়িঘর থেকে বের হয়ে সমুদ্রের তীরে একটু উঁচু জায়গায় দাঁড়ালো যে কোনো দিক থেকে ওখানে রেহাই পাওয়া যায় কিনা অথবা কোনো জাহাজ আসলে সেখানে জাম করে উঠবে আর দেখতে পেলাম নারী পুরুষ ছোট বাচ্চারা দাঁড়িয়ে আসার এইরকম করে ঢেউজি আসলো তারপর কোথায় ভাসিয়ে নি এগুলো নিমষের মধ্যে এইভাবে পৃথিবীতে প্রত্যেক বছরই আমরা দেখি কোন কোনো জায়গায় আমি যারা অপরাধী জাতিগুলো তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছি গজব নাজিল করে করে দরব যারা নিজেরা দেখোই সেটা তোমাদেরকে আমি এই কোরআনের মধ্যে অনেক এক্সাম্পল পেশ করেছি কত জাতির একজাম্পল দিয়েছেন না কমে আদ কমে ফেরা কারুণ হামান অনেক আল্লাহ তারা দিয়েছেন সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা নেবেন আর তারা যে কি ধরনের ষড়যন্ত্র করেছে প্লট করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী কোন কোন কায়দায় করবে এত দুশ্মনী কোন জায়গায় যদি দেখা যায় যে ইসলামের একটু ভালো কাজ হচ্ছে কোন জায়গার লোকেরা ইসলামের দিকে ভালো করে আসছে স্থানীয় বলেন আর আন্তর্জাতিক চক্র বলেন তাদের তখন কি শুরু হয়ে যায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এখানে ইসলামের কাজ ভালো হচ্ছে এটা থামাক তোমাদের মাকর তোমাদের ষড়যন্ত্র এগুলা তোমরা খুব করেছিলে তারা অনেক ষড়যন্ত্র করেছিল ও কাজমাক আল্লাহ জানতে পারছেন অবশ্যই মিডিয়ায় আসে কিছু কিছু জিনিস তো আসে না গোপনে হয় সব মুসলমানদেরকে কোথায় কিভাবে নিঃশেষ করতে হবে ইসলামকে কিভাবে বারোটা বাজানো যাবে এগুলো কোথায় কোথায় মিটিং হয় আন্তর্জাতিকভাবে ভাবে হয় না দেশীয়ভাবে হয় কোন জায়গায় হয় সারা দুনিয়ার সব খবর কি আল্লাহ রাখেন কাছে সবার এই সমস্ত মুহূর্তে আর কোন সহযন্ত আছে ছোটখাটো কোন কোন সহযন্ত আছে বিরাট এত গভীর ষড়যন্ত্র তো তাদের বেশি গভীর ষড়যন্ত্র হলে সেটাকে কি আল্লাহ মোকাবিলা করতে পারবেন আল্লা বলছেন তাদের যদি ষড়যন্ত্র নিয়ে যাবে এটা দুইটা তফসিব একটা হলো এত কঠিন ষড়যন্ত্র যে এক পাহাড়কে আরেক থেকে সরাই ফেলবে এরকম এত শক্তিশালী ষড়যন্ত্র করলেও সেটাও আল্লাহ তালা ডিল করতে পারবেন থামাই দিতে পারবেন ষড়যন্ত্রকারী যে সমস্ত অপ ষড়যন্ত্রকে নস্ব করে দিতে পারবেন এটা একটা আর একটা হলো তাপসি যে তারা যদি চায় কোনো পাহাড়কে সরাইয়ে দিতে তারা কি পারবে ধাক্কা দিয়ে একখান এখান থেকে সরাই দেবে পারবে না কিছু খুঁড়ে খাড়াই কিছু কমাইতে পারে কিন্তু গোটা পাহাড়কে সরিয়ে নিয়ে যাবে ধাক্কা দিয়ে এইটা তারা পারবে না তার মানে আল্লাহ তারা এই দিনকে এইভাবে করে সরিয়ে দিতে পারবে না তারা চাইলেই যেভাবে পাহাড়কে সরিয়ে দিতে পারে না আল্লাহর দিনকেও সরাতে পারবে না কুফরি শক্তি চায় কি একদম ফু দিয়ে আল্লাহর দিন যে আলোটা আছে বাতিটা আছে নিভিয়ে দেবে আল্লাহর দিনের এই বাতিকে তারা নিবেতে পারে না পারবে না তারা আল্লাহ এই বাতিকে জ্বালিয়ে রাখবেন ইনশাল ক্যামাত পর্যন্ত কেমত আগ পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত ইসলাম থাকবেই থাকবে ইনশাল্লাহ অনেক মুসলমানের রক্তক্ষয় হবে অনেককে তারা নিঃশ্বাস করে দেবে কিন্তু দিনকে নিভে আউট করে দেবে ইনশাল না আর এই দিন অরিজিনাল দিন হিসাবেই থাকবে কোরআন হাজিজকে তারা একটু চেঞ্জ করতে পারবে না কোন দিন আসে অরিজিনাল দিনের মধ্যে ইসলাম হতে আমাদের আমাদের মধ্যে অনেক আছে কিন্তু অরিজিনাল ইসলাম কি যদি খুঁজে পাওয়ার চেষ্টা করে পাবে না হারিয়ে গেছে অবশ্যই পাবে কাজে আল্লাহ মুম মুন মুরি এটা তোমরা পারবে না এই ইসলামকে নিভিয়ে দিতে এ যেভাবে পাহাড়কে সরিয়ে দিতে পারবে এখন তারপরেও কথা তো আল্লাহ তো এখনো পানিশমেন্ট দিলেন না এটা মনে হয় আবার তাই না তো আল্লাহ আবার জবাব দিচ্ছেন আবার খবরদার আপনি যেন মনে না করেন হে নবী আল্লাহ যে নবীকে ওয়াদা করেছেন এটাকে আল্লাহ তালা ঠিক রাখবেন না এইরকম ধারণা যেন মনে না আসে আপনার আল্লাহ আপনাকে বলছেন আসেনি বাতিল বিতাড়িত হবেই মক্কায় হয়েছে ফাতে মক্কার পরে কোথায় তাদের বাতিল লুকিয়েছে ইয়াদ হলু না ফিদিন পরবর্তী পর্যায়ে কমিউনিজম আসতে হাইরে ইসলামের সব বারোটা বাজে দিবে সারা দুনিয়া ব্যাপী তার কত প্রভাব এখন কদ্দুর আছে মধ্যে পড়ে গেছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন আদর্শ বিভিন্ন সময় বিভিন্ন শক্তি ইসলামকে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু ইসলামকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারেনি সেটা আপন জায়গায় আছে থাকবে আল্লাহ এটাকে এই গ্যারান্টি দিয়েছেন কিন্তু এক পর্যায়ে আল্লাহ দেবেন দেবাই মক্কায়কিন আমাদের দায়িত্ব হচ্ছে মম সাহায্য করা তবে ওই মেন্টে হওয়া লাগবে তোমাদেরকে আল্লাহ তালা সেই শক্তি দেবেন তোমাদেরকে আল্লাহ রান করবেন তোমাদের হাত কে আল্লাহ যদি তোমরা সত্যিকার মমিন হওয়ার চেষ্টা করতে হবে শুধু অভিযোগ করে নয় যে আল্লাহ তালা কোন অ্যাকশন কেন নিচ্ছেন না আমরা কেন আল্লাহ রহমত থেকে দূরে আছি হিসাব করতে হবে আল্লাহ রহমত পাওয়ার জন্য আমাদেরকে কোয়ালিফাই করতে হবে আল্লাহ ইতাল তিনি মহাশক্তিশালী এবং তিনি তিনিশোধ নিতে সক্ষম আজিজ যাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। তিনি মহাশক্তির অধিকারী এবং তিনি যখন তিনি প্রতিশোধ নেবেন তিনি তার এই প্রতিশোধকে কেউ ঠেকাতে পারবে না হয়তো আল্লাহ তালা অনেক সময় সময় দেন এক বছরের ভিতরে শেষ করেন না কোনো সময় তিরিশ বছরও লেগে যায় আল্লাহর কাছে সে প্রোগ্রাম ঠিক করা আছে তার একটু আগে হবে না শাস্তি তার পরেও হবে না এরপরে ফাইনালি দুনিয়াতে যদি নাও হয় মরেই গেলো জুলুম করতে করতে তার শেষ পর্যন্ত যে মহুত হলো এই মহুত তার থেকে তার শাস্তি শুরু হয়ে গেলো তারপরে আখেরাতে কি হবে তাকে দাঁড় করানো হবে আল্লাহ এমন এক জমিনের সেই রাতের জমিনটা কেমন হবে যেদিন এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে আরেক জমিন তৈরি করা হবে হাসরের ময়দানে কি এই জমিন থাকবে এই পাহাড় পর্বত নদী নালা থাকবে এগুলো কিচ্ছু থাকবে না মা কুল্লুমান সব সোনা হয়ে যাবে শেষ হয়ে যাবে কে আমাদের মধ্যে তারপরে যখন সিংহায় দ্বিতীয় ফুক দেওয়ার পরে কি হবে হাঁসের ময়দান আসবে সেটা আরেক জগৎ এই পৃথিবীও না এই আকাশও না এই সাগরও না এই চাঞ্চর্য তখন অন্য এক জগৎ আর দাসলামাবাদ জমিনও আরেকটা আকাশও আরেকটা এই আকাশগুলো আর নয় জমিনের পরিচয় কোন কোন হাদিস এসেছে বা তাফসির এসেছে যে ইয়ু বাদ বলেন এই আয়াতের অর্থ তাপসির আমি জিজ্ঞেস করলাম সবার আগে আমি জিজ্ঞেস করলাম রসুল্লামকে তখন তিনি বললেন আমি জিজ্ঞেস করলাম আইনাস্লা এই যে গাই রল আর এই জমিন আর থাকবে না অন্য জমিন সেটা কোন জমিন কোথায় কোথাকার কথা আল্লাহ তালা বলছেন তিনি বললেন আল্লা সবাইকে পলসরাতে যেতে হবে যে সেই পলসরাত ওইটার কথা আল্লাহ মিন করেছেন এগুলো একটা অর্থ একটা তাফসির এসেছে আরেকটা তাফসির এসেছেহু যিনি নবী করিম সাল্লাই আহ কৃত কৃতদাস ছিলেন মুক্ত করে দিয়েছিলেন তিনি পরে বললেন যে আমি একদিন ছিলাম সাল্লি সাল্লাম ওনার পাশেই ছিলাম নবী করিম সালামের পাশেদের একজন পণ্ডিত তাদের তথা একজন আলেম এসে ওনার কাছে চলে এসে বলল আসসালাম আলীকে ইয়া হাম্মাদ মো মুহাম্মদ আপনাকে সালাম কাজ এইভাবে আমরা তো আল্লাহ নবীকে এইভাবে সালাম দেই না আমি আর সহ্য করতে পারলাম না তারপর আমি তার দিলাম জোরে এক ধাক্কা সে পড়ে যাওয়ার অবস্থা আল্লা নবী আসসালাম আলাইকা ইয়ার এইভাবে বলতে হয় তুমি ওনার নাম ধারী ভাবে বলছো তোমার আদব তাদব নাই আল্লাহ তালা শিখিয়েছেন আমাদেরকে আদব করতে সে তখন হুদি লোকটা বললো ইন্নাসিল্লাদি সাম্মু আমি তো তাকে ওই নামে ডাকলাম যে নামে তার পরিবার তাকে নাম রেখেছিল মোহাম্মদ আমি তো উল্টোপাটা কোনো ডাকছি তো নবী করিম সালাম শুনলেন দেখলেন বললেন থামাল সাবানকে অসুবিধা নাই ইন্না ইসমি মোহাম্মদ আল্লাহ অসুবিধা নাই আমার নাম তো মোহাম্মদ আমার পরিবার রাখছে ডাকুক না সে তুমি এটা নিয়ে এত অস্থির হয়ে গেছে কেন ওনাকে থামিয়ে দিলেন এখন ই আপনাকে একটু প্রশ্ন করতে পারি যে উদ্দেশ্যে এসেছে তারপরে নবী করিম সাল আলী সাল্লাম বললেন আমি যদি কিছু তোমাকে বলি এটা কি তোমার কোনো কাজে দেবে তোর লাভ হবে কিছু মানে তুমি কি কোনো সে বললো দেখেন সাল্লাম মা হো নবী করিম সাল্লা সাথে একটা হাতে লাঠির মতো একটা কেছিল মাটিতে উনি একটু ধাক্কা দিলেন তার উত্তরটা কায়দা শুনে এরপরে বললেন সাল তুমি জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করতে চাও বললাম যেদিন এই জমিন আর থাকবে না অন্য জমিনে পরিবর্তিত রূপান্তরিত হয়ে যাবে আর আকাশগুলো আর এই আকাশ থাকবে না অন্য আকাশে রূপান্তরিত হয়ে যাবে সেদিন মানুষ কোন হালাতে কোথায় থাকবে তাহলে সেদিনটা কি হবে তিনি বললেন হুমফি জুলমাতে তারা তখন অন্ধকারে ওই সেরা যে পুল পাড়িয়ে দিতে হবে ওইখানে গিয়ে তারা থামবে তারপরে তিনি বললেন এই পুল পাড়ি দেওয়ার জন্য কাদেরকে প্রথমে ফামান আউআল উন্নয় ইজাজ কারা প্রথম এই পুল পাড়ি দেওয়ার জন্য পারমিশন পাবে নিরাপদে পাড়ি দিয়ে পার হয়ে যাবে নিজেদের সমস্ত সম্পদ রেখে আল্লাহ করে চলে গিয়েছেন জানা জাননাতে ঢুকলে তাদেরকে কোন মেহমানদারি দিয়ে কোন খাবার দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করা হবে কলা জিয়া দাবিজার ছোট্ট অংশটা কলিজার বড় অংশ আছে তার পাশে অংশ আছে ওইটা বোধহয় বেশি ভ্যালুয়েবল ওটার প্রোটিন ভালো ওই ছোট্ট মাসের বড় কলিজার পাশে ছোটটা দিয়ে আল্লাহ তারা প্রথমে আমাদের স্টার্টার দেবেন আল্লাহ তো এই জিনা প্রথমে হবে তারপরে তিন নম্বর প্রশ্ন করল ফাজা হুম আসা রেহা তো পরে কোন খাবার সাপ্লাই করা হবে মেইন ডিস কোনটা হাসবে কলা ইউন হারু লাহমুলনা আল্লা কেন আতেহা জান্নাতের এই সুন্দর ঘাসগুলোর মধ্যে চড়িয়েছে এই রকম খুব মার্কা মারা যে বলদগুলো আছে, গুলো আছে এগুলাকে জবাই করা হবে তাদেরকে মেহমদারি প্রধান মিল হিসাবে এগুলোর গোষ্ঠ সাপ্লাই দেওয়া হবে এগুলো গোস্ত দিয়ে মেহমানারি করা হবে তারপরে পড়াশোনা করলো ফমা সরাহি এবার পানিও কি দেওয়া হবে তাদেরকে কোনটা দেওয়া হবে যত রকম পানি আছে সবচেয়ে ভালো পানি কোনটা একটা জমজম তো হলো যে একটা রেয়ার জিনিস তো সেটার সব জায়গায় নাই ওইটা বাদ দিলে আর দুনিয়ার যত রকমের পানি আছে সবচেয়ে ফ্রেশ পানি থেকে আসে বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি মাঝে মাঝে আকাশে ধুলিময় থাকে ধুলা লেগে যেতে পারে ঝর্নার পানি ঝর্নার পানি যদি আপনি দেখেন হা আমি বজ নিয়ে গিয়েছিলাম ইয়া আল্লাহ এমন দৃশ্য আমি জীবনে দেখি। পাহাড়ের নিচের থেকে এত বড় বিশাল মানে ঝর্ণার ধারা যে একটা ছোটখাটো নদী হয়ে গেছে এরকম সাদা এত স্বচ্ছ এত সাদা বরফ গুলো যখন পরে মনে হয় তার চেয়ে বেশি সাদা এইগুলো সবচেয়ে পানি তো আল্লাহ তাদেরকে এই যে আইন থেকে পানি দিবেন ঝর্নার পানি দিবেন ফ্রেশ নদী নালার পানি তো কিছুটা পুরনো হয়ে যায় এটা ফ্রেশ ওয়াটার আসছে ঝর্না থেকে এটা দিয়ে পানিও দিবেন এখন সে লোকটা ইহুদি এই উত্তর শুনে বললো সদা ঠিকই বলেছেন ঠিক বলেছেন এখন বলে যে এগুলোতে এমনি কিছু প্রশ্ন করলাম আসলে আরেকটা প্রশ্ন জন্য আসছিলাম যেটার উত্তর কেউ জানে না জমিনের মধ্যে একজন নবী অথবা একজন মানুষ অথবা ম্যাক্সিমাম দুইজন মানুষ জানে শুধু তার উত্তর সেটা কি ইন তিনি বললেন আমি যদি এইটার উত্তর দেই তাহলে কি এটা তোমার কোনো কাজে আসবে কোনো কাজে লাগবে তার মানে তুমি কি ইমান আনবা এইটার উত্তর সে দিল কলে আসমে ওজন আমার দুই কান দিয়ে শুনবো এখন বলে কালার যে একটু আস আলুক আনিল এই যে বাচ্চা আসে মায়ের প্যাট থেকে তার সম্পর্কে একটা প্রশ্ন আছে যে বাচ্চা কার প্রভাবে ছেলে হয় কেমনি মেয়ে হয় কেমনি কোন টেকনোলজির কারণে কোন প্রক্রিয়ার কারণে প্যার থেকে ছেলে হয়ে আসে আর কোন প্রক্রিয়ার কারণে মেয়ে হয়ে আসে সবই তো হয় আল্লাহর হুকুমে কিন্তু প্যাটের ভিতরে এটার ফাংশন তৈরি হওয়ার জন্য তো কিছু মেকানিজম আল্লাহ ঠিক করে রাখছেন সেই মেকানিজমটা কি ওইটা জানতে চায় তখন তিনি বলেন বললেন মা উর ও মা পুরুষের থেকে যে মনিয়া আসে যে পানি আসে সেটার কালার হয় সাধারণত একটু সাদা ঘোলা পানি একটু সাদা কালার ও মা উলমার আতে আসফার আর মহিলার থেকে যে পানি নির্গত হয় যে মনি আসে সেটা কিছুটা হল দে আকারের হলদে কালারের হয় একটু হলুদ কালারের হয় যখন পুরুষের মনি থেকে নেওয়া মহিলার এখান থেকে ডিম এসে দুইটার মধ্যে যখন এই মিশ্রণ ঘটে তখনই তো সন্তান কনসিভ করে তাই না তিনি বললেন যে এখন এই দুইটা যখন সঙ্গে মিশ্রিত হয় হলে দুইটা মিশ্রণ হওয়ার সময় যদি পুরুষের মনিটা উপরে উঠে অথবা এ আলা দ্বারা উপরে উঠায় আলা দ্বারা ডমিনেন্ট হওয়া বোঝায় যেটা মোর পাওয়ারফুল হয়ে যায় সেটা যদি হয়ে যায় পুরুষের টা পাওয়ার ফুল হয় উপরে উঠে এইটা বেশি প্রভাব বিস্তার করে তাহলে হয়ে যাবে সন্তান ছেলে আল্লাহ আর যদি মহিলারটা উপরে উঠে যায় বা সেটাই শক্তিশালী হয় ডমিনেন্ট হয় তাহলে ওই সন্তান হবে কি মেয়াহ সদাক্তা কিহ বলে ঠিকই তো উত্তর দিয়েছেন ও ইনাকালান নিশ্চয় আপনি নবীন তারপরে চলে গেল ওই দুই কান দিয়ে শুনছে ভিতরে ঢুকবে না এখন আমাদের চিন্তা আমরা কোরআন হাজি কথা শুনি আর বলি যদি জবন আর কান পর্যন্ত থাকে ভিতরে যদি জায়গা না পায় তাহলে আল্লাহ মাইন আইল মিল্লায় আল্লাহ আপনার কাছে না আমার ভিতরে আমলের কোন কাজ করে নাহরুম করেন না আমাকে যদি এলএম দেন এলএম এর কথা বলার জানার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন নবী করিম সাল আলী তখন মন্তব্য করলেন সেহাদু ওহু হাত তিনি বললেন শোনো এই সে যে আমাকে করেছে যে যে প্রশ্নগুলো করলো আমার একটা প্রশ্নের উত্তর জানা ছিল না কিছু জানতাম না আমি সে প্রশ্ন করলো আমার আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তালামা আমাকে জবাব দিয়ে দিলেন এর আগ আমি জানতাম না এগুলো কিছু আর এই যে তুবাদুবাদ কেমন হবে আরেকটি হাজি সে এসেছে আমার মাইমুন রহমতিরে বলেছেন যে আর যদি কোনো কিছু না থাকে কিছু মিশ্রণ না থাকে একদম ধপ সাদা এইরকম হবে জমিনটা জমিনটা একদম ক্লিন থাকে কোন ময়লা থাকবে না লম ফিহা দামন এই জমিনে কোনো রক্তপাত হয়নি কোনো দিন নতুন একটা ফ্রেশ জমিন আলিহা খাতুই আতান এই জমিনে কোন গুণা সংগঠিত হয়নি এই একদম এত সমতল ভূমি জমিনের এই মাথা থেকে ও মাথা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাবে কোনো বাধা নেই কোনো ওয়াল নেই কোনো পাহাড় নেই কোনো বিল্ডিং নেই যে আমি এর পিছনে কি দেখতে পাচ্ছি না সমস্ত কিছু দেখা যাবে তোমার চোখ আজকে একদম দৃষ্টি অনেক তীক্ষ্ণ বহুদূর পর্যন্ত দেখতে পাবে তাদেরকে হিসাব দেওয়ার জন্য যাও তারা সবাই শুনতে পাবে এই যাও আজকে এবং সবাই এই জমিনটা এরকম আর কেমন কি মানুষ কাপড় নেই সবাই হবে যাদের আসে তাদের মুসলমানিও সাড়াই উঠবে তা এই যে হাদিস শুনলেন যে নগ্ন হয়ে উঠবে ইয়ার আসুল কেমন হবে লজ্জার কথা না নারী পুরুষ হাসের ময়দান এইভাবে উঠবে তিনি মানে অদ্ভুত হয়ে গেলেন মা আয়সা এই খবর শুনে কেমন সরমের কথা বলেন কাপড় আছে না নাই তোমার আরেক গায়ে কাপড় আছে না নাই। এই খবর কি কারো থাকবে জিনিস যে মানুষকে সেদিন ওকুপায় করে রাখবে তার সমস্ত চিন্তা ভাবনাকে গ্রাস করে ফেলবে যে আজকে আমার জাহান্নামে দেওয়ার ফায়সলা হবে না জান্নাদের ফেসলা হবে এইটা এত বড় একটা বিষয় কার গায়ে কাপড় আছে নাই খালি গায়ে আছে নগ্ন আছে সে তার নগ্নতা দেখা যাচ্ছে নাহস হয়ে যাবে তুমি দেখতে পাবে তাদের মনে হয় যেন নিশা হয়ে গেছে তাদের মনে যেন সেন্স নাই বেহুশ তারা আসলে বেহুস না হুশ আছে কিন্তু ওই যে হিসাব নিকার জান্নার জাহার নাম নিরাপদ ভাবে পারি দিতে পারবি কিনা এই চিন্তা তাদেরকে এক ধরনের এরপরে আল্লাহ বলছেন সবাই প্রকাশিত হয়ে যাবে সবাই চলে আসবে সে আল্লাহ যার নিয়ন্ত্রণে সবকিছু রয়েছে যিনি নিয়ন্ত্রণ করেন সেই আল্লাহর কাছে সবাই হাজির হওয়া লাগবে কত বছর আগে মারা গিয়েছে কোন জায়গায় পৃথিবীর কোন জায়গায় তার দাফন হয়েছে কোন সমুদ্রে পড়ে মাছের পেটে চলে গিয়েছে কোন বনে গিয়ে বাঘের পেটে সিংহের প্যাকেট ঢুকে পড়েছে সেও মিস করা হবে না তাকে ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকেই হাজির করা হবে আল্লাহর সামনে নিয়ে আসা হবে আর সেদিন কি হবে তারা বড় বড় অপরাধী ক্রিমিনাল বড় বড় কবিরা গুনা কুফুরি সেরে ঘুম খারাবি এই সমস্ত বড় বড় অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু এমনি উঠানো হবে না তাদেরকে বাঁধা হবে শিকল দিয়ে হাত পা সব বাঁধা অবস্থায় উঠবে এবং যে শয়তান তার কারীন ছিল ওই শয়তান সহকারে এক সঙ্গে বাঁধা হয়ে হাঁসরের ময়দানে উঠবে ফিল আসফাত তাদেরকে এভাবে তাদেরকে এমনি মুক্ত অবস্থায় হাঁসরের ময়দানে উঠানো হবে না বরঞ্চ লোহার শৃঙ্খল দিয়ে বাধা অবস্থায় উঠানো হবে আর তাদেরকে যে পোশাক দেওয়া হবে এটা কিন্তু লজ্জা ঢাকার পোশাক না হিসাবের পরে আরেক পোশাক দেওয়া হবে জাহার নামেদের পোশাক হবে মিন কাতের সেটা হল বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে বানানো লোহা জাতীয় পদার্থ দিয়ে বানানো কাপড় আগুনে জ্বলবে যখন এই ধাতব পোশাক লোহার পোশাক যদি আল্লাহ এইরকম করে তাদেরকে দেওয়া হবে যে গায়ের থেকে এটা খোলার কোন উপায় নেই গলে যাচ্ছে সব আবার নতুন করে আবার ফ্রেশ হয়ে আবার তৈরি হচ্ছে আবার বলে যাচ্ছে আবার তৈরি হচ্ছে আবার বলে যাচ্ছে এরকম পোশাক তাদেরকে পরানো হবে আর তাদের আগুন একদম ঢেকে ফেলবে মানুষ সবার আগে যদি আগুন তার দিকে আসে আগে কোনটা বাঁচাতে চায় এই ফেসটা বাঁচাতে চায় কোন দিকে আক্রমণ করলেও তাকে কি করে ফেসটা বাঁচায় মুক্ত বাঁচায় এইটাকে আগুন ধরবে ভালো করে আর ফেই ফেইস এর মধ্যে আগরের কষ্টটা যে কত কষ্ট হবে যাতে করে যা কিছু কামাই করেছে অর্জন করেছে আমল করেছে সেগুলো যেন একদম পাওনা ভালো করে বুঝিয়ে দেওয়া হয় নেক আমলের পাওনা নেক বুঝিয়ে দেওয়া হবে কোনো কিছু জুলুম করা হবে না আর যাদের অপরাধ করেছে গুনা করেছে তাদের পাওনা তাদেরকে শলো আনা বুঝিয়ে দেওয়া হবে নিশ্চয়ই আল্লাহ তালা খুব সহজেই দ্রুত হিসাব নিতে সক্ষম এত মানুষ হিসাব কেমনে নিবেন আল্লাহ তালা কাছে এটা কোন কঠিন বিষয় নয় একটি হাদিস এসেছে আবু মালিক আল্লাহ তালনু বলেন মুসান আহমাদ হাজিসটি এসেছে আমার উম্মতের অনেকে এগুলা করতেই থাকবে এগুলো ছাড়বে না করেই ছাড়বে কি আল ফখরুব আহসাদ বংশের বড়াই বংশের বড়াই আছে না। কেমন আছে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয় সেই আশ্রফ জীবন জাহার পুণ্য কর্মময় ইসলামী কবি ফরুক আহমদ রাহেমাহুল্লাহ এই কথাটা বলেছেন নহে আশ্রফ যার আছে শুধু বংশের পরিচয় সেই আশরাফ জীবন জাহার পুণ্য কর্মময় আল ফখরুবিল আস এটা হল বংশের বড়াই করবে অনেকেই উম্মত করেই ছাড়বে ঠিকই করে আনসাব আর কারো কারো খামা খায় তার জন্মের ব্যাপারে আপত্তি তুলবে তার বাপ থেকে পয়দা হয় নাই তার বংশ ঠিক নাই অন্যায় তোমত দেওয়ার কাজও করবে অনেক ক্ষেত্রে ওয়াল আর তারকা দ্বারা বৃষ্টি পাওয়ার জন্য চেষ্টা করবে তার মানে আল্লাহ না করে আমার বয়স ক্লাস টু থ্রি তে পড়ি বোধ হয় তখন আমরা দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে ছিলাম আমাদের পারিবারিক ভাবে সবাই সেখানে দিন থেকে অনাবৃষ্টি এখন এই অনাবৃষ্টি দূর করার জন্য একটা হিন্দু আনি তরিকায় সেখানে একটা ফাংশন করা হলো আমার একটু একটু মনে পড়ে যে মহিলারা কলস ভর্তি করে এনে মাথার মধ্যে ঢাললো আর কিছু কিছু গান গাইলো কিছু কিছু কর্মতার চালালো এখন তো পুরো মনে নাই অনেকক্ষণ পর তারা সুর করে করে করে এইগুলো পড়লো দেও দেও কয়ে ডাকল হ্যাঁ আর কি জানি বললো একদম ছোট কথা বোধ আমি ক্লাস ওয়ান টুতে পড়ি এত মনে নাই অনেকক্ষণ টাকা টাকি করলো এগুলো বৃষ্টির জন্য তে এই যে সামান্য কিছু আমরা দেখেছি আরব দেশে এগুলো অনেক ছিল তারা বৃষ্টির জন্য বিভিন্ন রকমের পূজা করতো তো এই উম্মের মধ্যে কিছু কিছু কোনো জায়গায় ঘটে যাবে আলাল আর বিশেষ করে আরেকটা কমন সেটা হলো কেউ মারা গেলে বিলাপ করা জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা দিনের পর দিন কাঁদতে থাকা সুর করে করে কাঁদা এগুলো কি আসে মুসলমানদের মধ্যে আমাদের মহিলাদেরকে আল্লাহ তালা বুলদান করো আর এটা যদি কেউ করে বিলাপ করেছে রোদন করেছে জোরে জোরে চিৎকার করে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন কারণ কান্নাকাটি করেছে যদি তওবা না করে এই মহিলা মারা যায় তার শাস্তি কি হবে তুক সে মহিলার পোশাক গুলো হবে এই লোহার অথবা এই জাতীয় ধাতব পদার্থের পোশাক তাকে পায়ামা থেকে শুরু করে এগুলো পরানো হবে আমাদের মা বন্ধুকে হুশিয়ার করতে হবে আল্লাহ করুন মে মৃত্যু খবর কষ্টের খবর কিন্তু চোখের পানি আসা আল্লাহ এলাও করেছেন আর এর চেয়ে বেশি চিৎকার করা বিলাপ করা রোদন করা সুর করে করে চিৎকার করে করে সরার গতিতে বলতে থাকা রকম করে এটা অনেক বড় কবিরাগুনা বড় কবিরাগুনা। এবং যার জন্য কাঁদে তার সাল্লাহ আলিয়াল বলেছেন যে যখন জীবিতরা কান্দে থাকে এই কারণে মাইতের শাস্তি হতে থাকে এখন আমরা যদি এটা না না বলি আমাদের পরিবারের সদস্যরা যদি আমাদের বিলাপ করে রোদন করে চিৎকার করে কাঁদে তাহলে আমাদের হবে নাকি শাস্তি হয়ে যাবে তখন কেউ কেউ বলবে না হারে এই বেচারা মারা গেল এখন এদের কারণ না কানে শাস্তি পাবে তার দোষটা কি প্রশ্ন আসে না আসে তার দোষ হলো সে যদি তাদেরকে না শিখায় ওসিয়ত না করে যায় যে আমি মরে গেলে তোমরা এরকম করে কাঁদবা না তাহলে আমার আজাব সাবধান সাবধান করোনা এটা যদি না বলে যায় না বলার কারণে তা শাস্তি হবে আর যে মা বাবা বলে গিয়েছে ছেলে মেয়েদেরকে দেখো আল্লাহর হুকুম হলে যদি আমি চলে যাই কোনো দিন আমার যেন এরকম রোদন করোনা বিলাপ করোনা এরকম উঁচু স্বরে চিৎকার করে কান্নাকানি করো না তাহলে ওলামাইকেরাম বলেছেন সালফে আলহিন ইমামগণ বলেছেন যে আল্লাহ তালা এই জন্য তাকে শাস্তি দেবেন না ওদেরকে শাস্তি দিবেন শুধু এখন ঘরে বাড়িতে গিয়ে ওসিয়ত করা দরকার আছে কিনা আল্লাহ তালা আমাকে দান করি দারুবিহি ও আলামু ও রাহু আহিনু আলিয়া করা উলুল আলবাব। এই যে এতক্ষণ বলা হলো কথা এখন আল্লাহ বলছেন কি শেষ করছেন আসছেন এগুলো মানুষের জন্য নোটিস মানুষের জন্য ফরমান জারি করা হলো অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো সাবধান অলিমারু বিহি এই নোটিস গুলো পেয়ে মানুষজন সাবধান হয় খবরদার ওই যে আখেরাতে ইমতাই তোমাকে উঠতে হবে আল্লাহ কাছে তোমার সামনে কি আছে কিরকম পোশাক হবে এখন সতর্ক হয়ে যায় আমল যেন দুরস্ত করে ফেলে দুনিয়ার মোহে যেন এরকম বেহুস না হয়ে যায় আখেরাতের ভয়ে যেন দিল তাদের কাঁপতে থাকে আলামু তারা যেন ভালো করে বুঝে যিনি শেক থেকে পরিপূর্ণ মুক্ত ইমান আনবেন তিনি তার ভিতরে তৌহিদ আছে যে অনেক লাহা ইল্লাহ বলে কিন্তু তার ভিতরে সেরেক আছে মুখে হাজারবার লাই আল্লাহ করে আর যিনি শুয়ে আছেন জানেন তার কত পাওয়ার কাছে চায় তাহলে তার লাই লাইল্লা দিনের মধ্যে যদি হাজারবার লাখ জপে কাজে লাগবে যেই ব্যক্তি সত্যিকার জেনে বুঝে লাই লাহ পালন করেছে তার জন্য সুসংবাদ রয়েছে মান কালাই লাই লাল দেখালাল জাননা যে ব্যক্তি লাই লাই বললো সে জান্নাতে যাবে তো এখন আমরা বলিস কতবার বলছি তো আর জান্নাতে যাওয়ার কোনো চিন্তাই নাই আর অসুবিধা কিছুই নাই তো একজন জিজ্ঞেস করলেন তো লাই লাই বলে জান্নাতে যাওয়া যাতে এত কষ্ট করে আমল করার কথা বলেন কেন আর দাঁত গুলো হচ্ছে আমল নামাজ রোজা হজ জাকাত হারাম হালালের লেনদেন হ্যাঁ সত্য কথা বলা মানুষকে প্রতারণা না করা ইত্যাদি সবকিছু হচ্ছে আমল তোমার লাই থাকে আর এগুলো দাঁত না থাকে আমল না থাকে তাহলে তোমার জান্নাতের দরজা খুলবে না শুধু লাইল জপা জপার মধ্যেও ফায়দা আছে সাথে ইমানের সাথে আমল করা নিয়ে এই জন্য আল ইমানের ব্যাখ্যা কি আল ইমান তো হচ্ছে নানান ইমান হচ্ছে অন্তরের মধ্যে ঠিক মতো বিশ্বাস করা ইয়কিন করা তারপরে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমল জান ইমানের তৃতীয় স্তরটা কি সমস্ত অঙ্গ দিয়ে শারীরিক ভাবে বাস্তবে এই এই লাই লাই এই ইমানের আমলকে বাস্তবে রূপায়িত করা সেই বাস্তবে রূপায়িত করা শুধু নামাজের মাধ্যমে নয় রুজি রোজগার হালাল আছে কিনা মানুষকে ঠকাই কিনা আমার ভিতরে ইনসাফ আছে কিনা আমি মানুষকে কষ্ট দেয় কিনা সবগুলো দিয়ে সব আমলের মধ্যেই ইমান রয়েছে এইভাবে করে আসবে আলামু আল্লাহ ইন জানুক দিলাম এক একটা সুরা এক একটা নোটিস এক একটা আয়া একটা নোটিস আমার পক্ষ থেকে এগুলাকে যারা সিরিয়াসলি নেয় খুব গভীর ভাবে নেয় চিন্তা ভাবনা করে পর্যবেক্ষণ করে বুঝার চেষ্টা করে এমন করে তাদের জন্য এই মেসেজ দিয়েছি যারা সত্যিকার জ্ঞানই তারা মেসেজ নিক তারা লেসন নিক তারা শিক্ষা নিক তারা এটাকে আমল করুক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সুন্দর কথা শুনে এবং তার আমল করে